আবু হুরাইরা রজিয়াল্লাহ আলান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি সূর্য অস্ত যাওয়ার পূর্বে আসরের সালাতের এক সজদা পায় তাহলে সে যেন সালাদ করে নেয় আর যদি সূর্য উদিত হবার পূর্বে ফজরের সালাতের এক সজদা পায় তাহলে সে যেন সালাদ পূর্ণ